আর সুরুল হরুমটা কি সম্মানিত চারটি মাস সেই সম্মানিত চারটি মাস কোনটা কোনটা সাথে তিন মাস জুলকাদা কাদা জুল মহারম এই তিনটা একসাথে জুলকাদা জুল হিজা মহারাম আরেকটা আলাদা আছে সেটা হইল রজব জুলকাদা জুল হিজ্জা মহারাম এই চারটা মাসের নাম হইল আশ হুরুল আর আরবি এমন একটি ভাষা যে একই শব্দ পজিটিভ ও বুঝায় বুঝায় যেমন হারাম হারাম মানে পবিত্র সম্মানিত আবার হারাম মানে নিষিদ্ধ মসজিদে হারাম মসজিদে হারাম মানে কি নিষিদ্ধ মসজিদ কি মসজিদ সম্মানিত মসজিদ পবিত্র মসজিদ আর আবার হালাল হারাম এখানে হারাম মানি নিষিদ্ধ তো এই হুরুম হুরুম হলো হারামের বহু বসন হুরুম এই হুরুম মানি হলো সম্মানিত পবিত্র আল্লাহাক বলছেন যেদিন জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে কিতাবে গণনার মাস হলো মানে ১২ মাস বারোটি মাস মিনহা আর বাত হরুম ওই বারোটির মধ্য থেকে চারটি হল হরুম আসরে হরুম সম্মানিত চারটি মাস আল্লাহ বলছেন জাদিক এই চারটি মাসের সম্মান রক্ষা করা এটা দিনুল্লাহ বলছেন দিনুল দিনুল কয়মা আর এখানে আল্লাহ বলছে জালিক দিনুল মানে এক জিনিসম মানে প্রতিষ্ঠিত দিন প্রতিষ্ঠিত দিন মানে এই চারটি মাসের সম্মান রক্ষা করা যখন রক্ষা হবে বুঝতে হবে দিন প্রতিষ্ঠিত আছে আর যখন এই চার মাসের সম্মান যখন লঙ্ঘিত হবে বুঝতে হবে দিন প্রতিষ্ঠিত নাই ওখানে কি বোঝানো হয়েছে আলবাইয়ানার মধ্যে আলবাইনার মধ্যে আল্লাহ বলছে ওমির এক নম্বর আল্লাহ যে আল্লাহর আবাদত করতে হবে খালস ভাবে আল্লাহর আবাদত করতে হবে এটা হলো একটা তহিদ তারপর আল্লাহ বলছেন ওয়াই সালাত দিবে তিনটা জিনিস আছে তাও সলা সলাাত নাই সেই সমাজে দিন কায়ে সোজা হিসাব এই জন্য ওখানে তিনটা কথা বলে আল্লাহ বলছে ওয়াজা আলীকে দিনুল আমরা কি আমরা চার মাসের সম্মান লঙ্ঘন করি না চার মাসের কি সম্মান করবে। এই চারটি মাসে কোন প্রকারের যুদ্ধ বিগ্রহ মারামারি ঝগড়া ঝাটি এগুলো করা যাবে না আমাদের তো দিনে হয় কি বলেন মারামারি যুদ্ধ বিগ্রহ এগুলো হওয়া যাবে না অথচ মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম যুদ্ধের কারণে অশান্তির কারণে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কত দেশে শরণার্থী হওয়ার জন্য ঘুরতেছে সাগরে সাগরে তাহলে আশুর হরুমের মধ্যে একটা মাস হলো এই জুল হির্জা মাসের পুরা মাস এই সম্মানিত মাস জুল মাসের প্রথম দশ দিন হইল মধ্যে সবচেয়ে বেশি ফজিলতময় এবং বরকতময়ারিমাসের ফজরের কসম ফের কসম মানে কোন ফজর আব্দুল্লা আব্বাস রাদামের একজন সাহাবি এবং তিনি সকল মুফাসের নেতা সকল মুফাসের উস্তা তাহলে আমাদের নেতাকে আমরা মানে রাষ্ট্রের প্রধান তারপরে ইউনিভার্সিটির প্রধান হলে রইস উল জামিয়া ভাইস চান্সেলরদেরকে বলা হয় না এ বে মানে এরা ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর কে বলা হয় রান্না হইলো কি জানা হইল আব্দুল্লাহিন তিনি বলেন এখানে ফজরের কসম বলতে দিন ফজরের কসব সুফানের শপথ করেছেন ওয়াল ফাজরে তাহলে বোঝা যায় সারা বছরের ফজর আর কোরবান দিন ফজর দুই ফজরে কিছু ওই সলাতুল ফজর কোরবান উদ্দিনের ফজরের গুরুত্ব বেশি জন্য মুসলিম আল্লাপাক ওই দিন এই জন্য মুসলিমেরা ওই দিন ঘুম থেকে উঠে আটটা আটটার সময় তারপরে আস্তে আস্তে ঈদের নামাজে আসে ফজর আর পড়ে না এরকম অনেক মুসল্লি আছে এজন্য আমরা সকল মুসল্লি ওই সকল মুসল্লি ফজর না ফজর না পড়ে ঈদের নামাজ পড়তে আসবেন না আগে ফজর পড়ে বাড়ি থেকে তারপরে আসেন এজন্য আমরা ঈদগাহে বলে দিয়ে যে আপনারা ফজর পড়েন নাই যারা এই কথা বললে কিন্তু ভীষণ মনে কষ্ট নিবে সর্বনাশ এই জন্য বেনামাজি কে বলতে হবে ভাই আপনি তো সবসময় নামাজ পড়েন আজকে তো কালকে তো গরু একটু রায়তা হয়ে গেছে বেশি এই একটু ঘুমাইছেন দেরিতে আজকে মনে হয় একটু মিস হয়ে গেছে যাদের একটু ফজর মিস হয়ে গেছে তারা আগে ফচরটা একটু পড়ে নেন তারপরে আমরা ঈদের নামা শুরু করবো ইনশাআল্লাহ এইভাবে বলতে হবে আপনারা যারা বেনামাজি আছেন তারা ফচর পড়েন কথা কিন্তু একটা কিন্তু কথাটা বলার সময় হেকমতের সাথে বলতে হবে এজন্য এক কবি খুব সুন্দর করে বলছেন যে আমরা যদি মধু কাকে বলে এটা সংজ্ঞা কাউকে জিজ্ঞাসা করেন এটা দুই ভাবে সংজ্ঞা দেওয়া যায় মধু কি জিনিস এক লোক ধরেন জীবনে কোনদিন মধু দেখে নেই তো এই লোককে এই লোক জিজ্ঞাসা করতেছে যে ভাই হুজুর বলেন তো মধু কি জিনিস তো হুজুরে ইচ্ছা করলে দুই রকমের মধুর সংজ্ঞা দিতে পারি এক রকমের দিতে পারি যে মধু হইল বিভিন্ন রকমের ফুলের ফুলের বিতর্ক থেকে মাসিক্তৃক সংগৃহীত ফুলের নির্যাস সবচেয়ে শক্তিশালী ভিটামিন যুক্ত একটা খাবারের নাম হইল মধু বাস এটাও একটা সংজ্ঞা হইল আবার যদি বলি মৌমাসি নামক এক ধরনের প্রাণী ফুল থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে যে করে সেটার নাম হইল মধু দুটাই কিন্তু মধুর সংজ্ঞা এখন এক প্রকারের মধুর সংজ্ঞা দিলে মানুষ ওই মধু খাওয়ার জন্য খুব আগ্রহ হয়ে যাবে যে জীবনে খায় না সেও কবে যে একটু মধু খেয়ে দেখে আর এক প্রকারের মধুর সংজ্ঞা দিলে যে মধু খায় খাবে না কিন্তু দুটাই মধুর সংজ্ঞা ঠিক আছে কোনটা কিন্তু এই জন্য বেনামাজি বেনামাজি বলবেন না একটু সুন্দর করে বলবে যে অনেকগুলা বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হইল কোন সময় কাফট ফাঁক থাকে না সব সময় চব্বিশ ঘন্টা কাপড় না পাক থাকে নামাজ শুরু করলে কাপড় পাক লাগে না পাক কাপড় পড়া যায় আসেন আপনার নামাজ যদি না হয় ওটার দায় দায়িত্ব আমার আপনি না পাক কাপড় নিয়ে আসেন তার কাপড় না পাক কেন সেকে প্রস্রাব করে দিয়েছে কাপড়ের মধ্যে তার কাপড় পাকে আছে কিন্তু বৈশিষ্ট্য আছে কতগুলো সিপাত থাকতে হবে তোর একটা সিপাত হইলো ওই মধুর সংজ্ঞাকে সুন্দর করে ওইভাবে দিতে হবে ওইভাবে দেওয়া যাবে না ওইভাবে দিলে সমাজে ফেতনা ফাঁসাদ দাওয়াত দিতে যায় আরো ফেতনা ফাঁসাদ বেড়ে যাবে এরপরে আমরা যে বিষয়টি বলতেছিলাম আল্লাহরে কসম কোরবানের কসমায় আব্দুল্লা আব্বাস রাদ আল্লাহ ইবনে জুবায়ের রাহে এবং মোজাহিদ রাহেমাহ এরা তিনজন বড় বড় মোফাস কোরআন তারা তিনজনে বলছেন আস রমজান মাসের শেষ দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন রমজান মাসের শেষ দশ দিনের বেশি ফুঁজিল দিন না রাত আর দিন রাতের মর্যাদা বেশি এরপর আল্লাপাক ওয়াশাপ জোর এবং আব্বাস রাদা কাতা আদা তারপরে দাহাক রাহে মাহমুল্লা এরা বলছেন যে এখানে সাফা বলতে ইয়মন নাহার ভীতির বলতে ইয় আরাফা মানে আরাফার দিন হয় বেজোর দিনে নয় তারিখে আর কোরবানি হয় কোন দিনে দশ তারিখে তাহলে দশ তারিখ হল জোট আর নয় তারিখ হলো বেজট তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি জিলজ মাসের প্রথম ১০ দিন খুবই গুরুত্বপূর্ণ সহিদিস আবদুল্লাহিনুমা থেকে বর্ণিত আল্লাহ সালাম বলেন মা মিন আয়া পূর্ণ অধিক প্রিয় আল্লাহ কাছে আর কোনো জানি জেহাদময় জিনিস তবে যে ব্যক্তি নিজের জান নিয়ে মাল নিয়ে আল্লাহর জেহাদে বের হয়েছে ওই জান আর মাল নিয়ে বাড়িতে ফিরে আসে নাই যিনি শাহাত বরণ করেছেন যেমন এই যে একশো সাতজন আল্লাহ সেখানে শাহাদ বরণ করেছে। এরকম যদি অবস্থা হয় জেহাদ ফেরত আসার নাই শহীদ হয়ে গেছেন ওই শহীদটা শুধু আল্লাহ রবাহ আলমিনের কাছে এই দশ দিনের আমলের চেয়ে বেশি প্রিয় কিন্তু যিনি জেহাদ করতে গেছেন কিন্তু জেহাদ করে আবার জীবন নিয়ে ফিরে আসছেন এই লোকের আল্লাহ এই দশ দিনের আমলের সওয়ালের মধ্যে এক নম্বর আমলের সওয়ালে যেটা সেটা হল বেশি বেশি তাকবির তাকবির আল্লাহর তের ঘোষণা আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা তাকবির দিতে হবে বেশি বেশি এ পর্যন্ত একবার তাকবিদ দিছেন সবাই বসে আছেন নয় তারিখে পজর হইলে তারপরে দিবেন নয় তারিখে ফজর হলে ইমাম সাহেব সালাম ফিরে আগে আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ আকবর আল্লাহন এই তাকবিদ নয় তারিখ থেকে তো হবে তাকবিদটা দুই ধরনের একটা হল তাকবিরে মতলাক তাকবিরে মোকাইয়াদ তাকবিরে মোকাইয়াদ হবে নয় তারিখ থেকে তেরো তারিখ যেদিন থেকে শুরু হবে আল্লাহ ব্যাপী আল্লাহর তল্লা তাকবির ঘোষণার দিন হিসেবে নির্ধারণ করেছে। সুহান তারা তাকবির বলবে কিভাবে আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আসিল কোনদিন শুনি নেই বলে আল্লাহ আকবার কাবিরা আমার সাথে বলেন আল্লাহ আকবর কাবিরা আল্লাহামা সোভান আল্লাহ আসিলা এইতো আলহামদুলিল্লাহ সবাই পারে এই তাকবীর বেশি বেশি বলবেন আর কি বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তাকবির ঘোষণা করলেন আর কি বলবেন্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ তাকবির ঘোষণা করলেন আল্লাহ আকবর এভাবে এই ছাঁদ ওঠার পর থেকে বেশি বেশি শুধু তাকবীর শুধু তাকবীর আল্লাহ আল্লাহ সকালে বিকালে ঘুমানোর সময় হাঁটার সময় চলার সময় সব সময় আর নয় তারিখের থেকে শুরু হবে প্রত্যেক ফরজ চলা পরে এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হলো এই দশ দিন বেশি বেশি রোজা রাখতে হবে সিয়াম পালন করতে হবে সবচেয়ে প্রজিলতময় দিন এজন্য বেশি বেশি সিয়াম একটা গুরুত্বপূর্ণ পর্যন্ত রাখতে পারবে কিন্তু ফজিলতময় মুসলিমের হাদিস আবু কতাদ বন্ধিত এত গুরুত্বপূর্ণ যেটি অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর এই দুই বছরের গুনার জন্য এটা কাপ পারা হয়ে যায় যেদিন হজ হাজি সাহেব আরাফার ময়দানে যাবেন সেদিন সেদিন সাত তারিখ আরাফা আট তারিখ হলেও ইয়মে আরাফা নয় তারিখ হলো ইয়মে আরাফা বুঝতে পারছেন কথা যাবেন তেইশ তারিখ বুধবার তাহলে আপনাকে রোজা রাখতে হবে মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবারে রোজা রাখতে হবে এটা হলো ইয়মা আরাফার রোজা এরপরে আরেকটি ফজিলত এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত সেটা হল করা হাউজে কাউসার আল্লাপাক তেয়ামতের ময়দানে বিশাল কতগুলা হাউদের ব্যবস্থা করে রেখেছে হাউজ সেই হাউজের মধ্য থেকে একটা হাউজের নাম হল হাউজুল কাউসার। এটা হলো সবচেয়ে বড় হাউস এটার মধ্যে কয়েক লক্ষ শুধু আছে খাওয়ার জন্য কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসারটা নবী সালাম বলেন এটা দুধের থেকে আরো সাদা মধুর থেকে আরো মিষ্টি একেবারে স্বচ্ছ পরিষ্কার এখন এই কথা শুনলে মানুষ সবে খাওয়ার জন্য আগ্রহ বাড়ে না আপনারা কি কাউার খাইতে চান না আল্লাহ দুইটা আমলের কথা বলছেন মানে আপনি কোরআনটা এমন যে কোরআনের এক আয়াতের প্রশ্নের জবাব আর এক আয়াতে দেওয়া হয়েছে আল্লাহ বললেন যে ইনা তাই না কাল কাউসার আসল আমি আপনাকে কাউসার দিছি কাউার খাইতে চাইলে দুইটা কাজ করো একটা হলো ফাসল্লি রিকা রবের উদ্দেশ্যে নামাজ পড়ো সলাপ কায়েম করো বেশি বেশি করে ফাঁস তো বড়ি বসে থাকিও না हाउसे का टा पैसा आल्लास्ता खरच करते আমাদের সমাজের দুই ধরনের লোক আছে এক ধরনের লোক আছে না আরেক ধরনের লোক আছে মাল দিমা দুই রকমের লোক আছে এক ধরনের লোক আছে যদি বলেন যে ভাই এখন এখানে আমরা একটা মাহফিল করতে চাইতেছি টাকার দরকার ধরো নাও দিয়ে দিল বাস আরেক জায়গায় একটা মানুষের দরকার টাকা টাকা সব জায়গায় দাম করতেছে যদি বলে যে ভাই একটু মসজিদে আসেন তারপরে শুনতে আসেন এ দারেক আছে নাই তারপরে টোনামাজ পড়তে আসেন এখানে নাই মানে সে মাল দিবে কিন্তু সে জান আল্লাহকে দিবে না জান আল্লাহ আরেক শ্রেণীর লোক আছে মানে নিজের শরীর কে জন্য দিবে অর্থ দিবে না শরীর যদি বলেন যদি বলেন যে হুজুর রাজকে সারা থাকতে কন বসে থাকতে রাজি আছি যদি বলেন যে হুজুর দশ হাজার টাকা দেন বা এটাতে আর এই জায়গায় আমি নাই দুই ধরনের লোক সমাজে আছে এক ধরনের লোক আছে আপনি তাদেরকে নামাজে পাইবেন এখানে পাইবেন কিন্তু দেখেন সমাজে বিভিন্ন ঝগড়া ঝাঁটি মারামাটি এইগুলা মীমাংসা করার জন্য বিচার তাদেরকে পাবেন না এরা মনে করেছে পৌঁছে গেছে যদি সে সামান্য ফরজ আবাদত গুলা করতো ওই যে লোকগুলা ওই জায়গায় বিচার পয়সালা করে সমাজে মীমাংসা করতেছে পয়সালা করতেছে তারা কিন্তু অনেক বড় আবাদত করে ফেলতেছে যদি আর সামান্য একটু নামাজটা পড়তো জান্নাতের দরজা যায় জান্ন থেকে ফিরে চলে আসে এই ব্যাকল মানুষ গুলা মানে এদের ইনকাম হালাল কষ্ট করে উপার্জন করতেছে খাইতেছে এরা শুধু সামান্য শুধু ফরজ আবাদত যদি করত। আমাদের থেকে এরা শত শত বছর আগে জান্নাতে চলে দেয় আল্লাহ করে দিয়েছেন কিন্তু এই লোকগুলো এই গরিবা রোজা না। কিন্তু এমনে ইনকাম হালাল উপার্জন হালাল সব হালাল জান্নাতের একবারে সব কাজ করতেছে কিন্তু এই জায়গায় নাই আবার দেখবেন এই জায়গায় যারা আছে নামাজও পড়তেছে রোজাও রাখতেছে সব রাখতেছে কিন্তু ওই জায়গায় এরা নাই কিন্তু জান্নাত পাইতে হলে দুই জায়গায় থাকতে হবে জায়গা লাগবে সুরা তাহ বলছেন জানা একজন মুমিন তার নিজেকে এবং তার সম্পদকে দুই জিনিস আল্লাহ রব আহমিনের কাছে বিক্রি করে দিতে হবে বিআমুল জান্না के जीवन के जाना दीबा बिक्री कर मालिक के मालिको मालिक मालिक आल्ला शर मालिको आल्ला सम्पर मालिक आल्ला दी देखें कत सुंदर व्यासा আরেকজনে মাল কিনিয়ে আনি আপনার বিক্রেতা ক্রেতার অভাব নাই খালি আপনি আনতে পারলেই বিক্রি আবার তিনি কিনে নিবেন এত বড় কি সুন্দর ব্যবসা আল্লাহ এটাকে ব্যবসা বলছেন আল্লাহারা হে ইমানদাররা তোমাদেরকে আমি একটা ব্যবসা শিখাই দিব না আল্লাহ করবেন আল্লাহ আবার মাল ও দিতে হবে সম্পদ এই জন্য আল্লাহাক বলছে ফাফলিকা ওয়ান হার শুধু নামাজ পড়লে হাউসে কাউসার না। ওই আর্থিক কোরবানিও লাগবে না লাগবে দুটা মিলে অর্থ এবং শারীরিক আবাদত দুই আবাদত মিলে জান্নাত পাইবা শোভা এরপরে তাহলে কোরবানির ফজিলত নাহারে ওই দিনের কোরবানির বড় ধরনের ফজিলত মানে কোন আমল নাই বলছেন মা আমেলার মিনাক ওই ইয়মন নাহারের দিন রক্ত প্রবাহিত করার রক্ত আল্লাহ রবিনের কাছে ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রব্লা আলমিনের কাছে পৌঁছে যায় সুফান যেটা আল্লাহ করা হয় এই কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রায় কোরবানি হলো সুন্নাতব্রাহিম আলাই ইব্রাহিম আল্লাহ সালামের সুন্নত এই জন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা ইনশাল্লাহ জিল দশ তারিখে আমাদের সাধ্য অনুযায়ী আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করার চেষ্টা